তৃতীয় খণ্ড নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্তসঙ্গে বসিয়া আছেন বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে বেলা একটা হইবে নরেন্দ্র ভবনাথ রাখাল বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন আজ অমাবস্যা শনিবার ৭ এপ্রিল পঁচিশে চৈত্র আঠারোশো তিরাশি ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন নরেন্দ্র ভবনাথ রাখাল ও আরও দু একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন তাঁহারাও এখানে আহার করিয়াছেন ঠাকুর বলরামকে বলিতেন এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন কেশব পৌহারি বাবা সাজিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতীক কেশব সাধু সে যে শান্তি জল ছড়াতে লাগলো আমার কিন্তু ভালো লাগলো না অভিনয় করে শান্তিজল। আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল ওরকম সাজাও ভালো না নিজে পাপ করাও ভালো না পাপের অভিনয় করাও ভালো না নরেন্দ্রের শরীর তত সুস্থ নয় কিন্তু তাঁহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা তিনি বলিতেছেন নরেন্দ্র এরা বলছে একটু গা না নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে ব্রহ্মকল্প তরু পরে বসে পাখি বিভুগুণ গাও দেখি গাও গাও ধর্ম অর্থ কাম মক্ষ সুপক্ক ফল খাও না রে বলো বলো আত্মারাম পড়ো প্রাণারাম হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাক অবিরাম ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস থেকোনারে আবার গাইতেছেন বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদি দেব জগৎপতি প্রাণীর প্রাণ নরেন্দ্র আবার গাইতেছেন ওহে রাজ রাজেশ্বর দেখা দাও চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও কলুষ কলঙ্কে তাহে হৃদয়। মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জীবনী দৃষ্টে শোধন করিয়ে লও নরেন্দ্র গাইতেছেন গগনের থালে রবিচন্দ্র দীপক জলে নরেন্দ্র আবার গাইতেছেন চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রদয় হে নরেন্দ্রের গান সমাপ্ত হইল ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন ভবনাথ গাহিতেছেন দয়া ঘন তোমা হেন সুখে দুঃখে সম বন্ধু এমন কে পাপ ভয়হারি সংকটপুরিত ঘোর ভবার নব তারে কোন কার প্রসাদে দূর পরা রিপুদল বিপ্লবকারী। পরিতাপ বিপ্লবকারীন কে শান্তির বাড়ি তেজিলে সকলে অন্তিম কালে কে লয় ক্রৌর প্রসারি নরেন্দ্র সহাস্যে ভবনাথ পান মাছ ত্যাগ করেছে শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাসে সে কি রে পান মাছে কি হয়েছে ওতে কিছু দোষ হয় না কামিরি কাঞ্চন ত্যাগই ত্যাগ রাখাল কোথায় একজন ভক্ত আজ্ঞা রাখাল ঘুমুচ্ছেন ঠাকুর সহাস্যে একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে সকলের হাস্য তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল হাস্য রামদয়াল বড় পীড়িত আর একঘরে শয্যাগত ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন বেলা চারটা হইবে বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাথ প্রবৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন তাহাদের সঙ্গে কথা হইতেছে ব্রাহ্মভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা আছে শ্রীরামকৃষ্ণ ও সব একবার প্রথম প্রথম শুনতে হয় প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয় তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে সাধনা অবস্থায় ওসব শুনতে হয় তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না মা রাস ঠেলে দেন প্রথমে বানান করে লিখতে হয় তারপর ওমনি টেনে যাও সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয় এক হাতে হাপড় এক হাতে পাখা মুখে চোং যতক্ষণ না সোনা গলে গলার পর যেই গড়নেতে ঢালা হল ওমনি নিশ্চিন্ত শাস্ত্র শুধু পড়লে হয় না কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায় সাদ করে শিখেছিলাম কাব্যরস যত কালার পিড়িতে পড়ে সব হইল হত সকলের হাস্য ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে একজন ভক্ত কনভোকেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন দেখলাম লোকে লোকারণ্য শ্রীরামকৃষ্ণ অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় আমি দেখলে বিহল হয়ে যেতাম